শূন্য শূন্য আট তিন সোয়েফট বিআইসি খেউ এ আর এ ওয়াই জিবি দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেইল করুন সাপোর্ট মানবতার আসসালাম রহমতুল্লাহ সম্মানিত সারা বিশ্বের পিস টিভির দর্শক শ্রোতা আমরা ধারাবাহিক ভাবে সিয়াম এবং রমদান এই বরকতময় একটি মাস এবং আমল এবং কাজ প্রসঙ্গে আলোচনা করছিলাম আমরা এখানে চারজন আছি আমি পরিচালক হিসাবে এখানে পরিচালনা করছি ডক্টর মুসলিউদ্দিন আর ডান পাশে আছেন শেখ আব্দ ইউসুফ এবং তারপরে আছেন শেখ ইউসুফ আব্দুল মজিদ এবং আমার বামে আছেন মদিনা ইউনিভার্সিটির শেখ শহীদ বামে আছেন শেখ আমানুল্লাহ মাদানী আলোচনা চলছিল আমাদের গত সেশনে আদা প্রসঙ্গে সেখানে অনেক কারিমের যে আয়াত রয়েছে আকাশে একটা রেখা দেখা যায় আর একটা কৃষ্ণ রেখা শুভ্র রেখা যেটা পাশে হয়ে থাকে আর কৃষ্ণ রেখা যেটা লম্বার দিক থেকে হয়ে থাকে প্রথমে একটা রেখা আকাশে দেখা যায় তো ওই রেখাও খাওয়া চলবে কাজে বলা হয় তখন খাওয়া চলে থাকবে এবং শুভ্র রেখা যেটাকে সবাই সাদেক বলা হয় ওই রেখাটা প্রকাশ হয়ে গেলে স্পষ্ট হয়ে গেলে তখন খাবার বন্ধ হয়ে যাবে যেটাকে তাইতুল আল্লাপাক আব খায়ুল আসফ নিয়ে তো সুতা তারা তো প্রথম সুতা মনে করেছে তো রসুল সালাম ব্যাখ্যা করে দিলেন যে না আসলে এখানে সুতা নয় এটা হলো শুভ্র রেখা আর কৃষ্ণ রেখা কালো রেখা এবং সাদা রেখা এটা একটা দৃষ্টান্ত বটে যে পর্যন্ত প্রথমে যখন নাজিল হয় যার ফলে সাহবাহামগন খাই সাদা রাখা আর কালো রাখা বুঝলেন না কেউ মনে করলেন হতে পারে সুতা বা ইত্যাদি বিভিন্ন বরং আল্লাহ রসুল সাহাবি কে বললেন যে তোমার বালিশের নিচে এরপরে স্পষ্ট হয়ে গেছে এখানে অবশ্য আমাদের একটা জিনিস জানার রয়েছে আসলে কোরআন মাসিদ থেকে যখন আমরা কোথাও দলিল ব্যবহার করতে চাইব একটি অংশ নিয়ে দলিল যদি ব্যবহার করতে চাই তাহলে এটি ভুল হয়ে যাওয়ারই সম্ভাবনা রয়েছে এজন্য সম্পূর্ণটা দেখা উচিত তাহলে আমরা আকাশে কালো রেখা যেটাকে আমরা অন্ধকার আমাদের করেন বেশি সময় থাকব এর মধ্যে বরকত হবে না সেটা সেটা শূন্যতের খেলাফ হবে যেটা আল্লাহনবী যেখানে যেটা সুন্নত বলেছেন সেটা সহজত হবে সুন্দর হবে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 আমার শাহরির জন্য যথেষ্ট সে পেট ভরে যে অনেক খেতে হবে এটা কিন্তু কোন আসলে শারীর বৈশিষ্ট্য নয় হল মা আকাশে মেঘ আজান শোনা যাচ্ছে না সখ সন্দেহ আছে কি হলো এমন পরিস্থিতি পড়ে যায় তো মানুষ কি করবে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 চিন্তা করে যেদিকে তার একটু বেশি মনে হয় যে চলাচ শুরু করবে পক্ষ থেকে কোন নির্দিষ্ট কোন দোয়া অবগতিতে আমাদের নেই দোয়া এমন একটা জিনিস আল্লাহ নবীর পক্ষ স্থানের সাথে এবং সাথে যদি নির্দিষ্ট হয় সেগুলা কিন্তু আল্লাহর নবীর পক্ষ থেকে আল্লাহর পক্ষে মাসুর হতে হবে অন্যান্য সময় কিন্তু আপনারা যে কোনো দোয়া করতে পারবেন এখানে যাবে না আচ্ছা তো আর সূর্য যখন অস্ত্র চলে যাবে তখন সঙ্গে সঙ্গে আমরা ইফতার করবো কার্লা যে ইফতারকে যদি দিন পর্যন্ত তারা দ্রুত করবে সূর্যাস্ত যাওয়ার পর সঙ্গে সঙ্গে তারা করবে তারা খায়ের মধ্যে থাকবে ইফতারের কে বিলম্বিত করা এটা ঠিক নয় তো আগে ইফতার করে আর তার মানে ইফতারের একেবারে সম্পূর্ণ খাবার দাবার ইফতারের সঙ্গে শেষ করে তারপরে নামাজ পড়বে নামাজও যেহেতু রক্ত উলার মধ্যে পড়ার হুকুম আছে সেই হিসাবে খেজুর দিয়ে পানি দিয়ে ইফতারি করে তারপরে মাগরিবের নামাজ হাদিস তিনি তুলে ধরেছেন যে আল্লাহ রসুল্লাহাম বলছেন যে এই উম্মাদ ততদিন কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করবে সূর্য অস্ত যাওয়ার পরে আর দেরি করার কোন সুযোগ নেই বরং অন্য এসেছে যে ইয়াহুদের একটা বৈশিষ্ট্য করা ক্ষেত্রে আমাদেরকে বিশেষ গুরুত্ব দিয়েছেন আমরা আলোচনা করছিলাম আল্লাহ मानता इफतार करीटान बैशिष्ट दुटा हादीर समन्वय ठीक पालन कर चेष्टा करते प्राणपणी सम्भवपर যে সূর্য ডুবার সাথে সাথে যেন আমরা ইফতার করতে পারি আমাদের সতর্কতার জন্য আমরা মনে করতে পারি সম্মানিত দর্শক মন্ডলী যে সতর্কতা মূলক দুই মিনিট দেরি করতে বলাটা বা এক মিনিট দেরি করতে বলাটা রাসুলসুল্লাহ আলহি সাল্লামের পক্ষ থেকে যে গুরুত্বপূর্ণ সোনাথের খেলাফ করা উল্টা করা আমরা এইভাবে আল্লাহর ইনশাল থা লাইল এখানে কেউ কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে যে রাতের কি ও দংশ আসবে রাতের কিছু অংশ পার হওয়ার পরে ইফতার করতে হবে ও দলিল দিচ্ছে ওইভাবে যে আল্লাহ বলছেন আল্লাহ রসুল সালামকে আল্লাহ রবী আলম বলছেন লিতুবাইনালে অতএব এই করা আনের বর্ণনাগুলি আল্লাহ রসুল সালামের কাছ থেকে নিব। আর আল্লাহ রাসুল আমাদের আল্লাহ নবী কোরআন আয়াতের যে স্পষ্ট ব্যাখ্যা করেছেন আমাদেরকে সেটার উপর থাকতে হবে এখানে শেখ আব্দুল ইউসুফ সাহেবের কাছে জানতে যে ইফতারের কি কোনো নির্দিষ্ট দোয়া আছে इफतारे बेपारे रसुल सल्लाह आलहीसलमर पक्ष तीनटी ती दुआ देखते पासी तरह दुआ हेरा जो आगे आसी आल्ला का सोमतो आलहर रिजके का अफतार युआर वर्णना सूत्रे एक जन री दुरबल आईज आलवानी राहमहुल्लाह ए, ए हादिस के तार तदनते सान जयब्लेख कर और एक दुआ अबू दाउद बेधेराजा अफतारापर उच्छुक खा नहीं गेटा जहाबाब्जामाओ अबल तिलुकला दुआटा दुआर सारमर्वर दिखे लक्ष्य कर खार पर नहीं गे जो पानी पान करा तक हम एक तृप्ति लाभ कर हादिसर दुआत किरूपी बोल कूलत यह दुआटाई हे इफतारे जेहेतु आल्ला कसुम तो वो आल आरज के का अफतारो दुआटी सही सूत्रे प्रमाणित नाज हम युंदर जे प्रत्येक खाद्य जो विस्मिल्लास्मिल्लाई खाद्य मुखे दिए पानी मुखे दिए हमें बोलते हैं जहाबा जमाओ गड़गड़ा कुलीरा ना के पानी बसि माना जो पानी ढुके মানা করা হয়েছে কিন্তু এই মেসাকের ক্ষেত্রে তো কোনো মানা করা হয়নি নিষেধ করা হয়নি অনেকে বলে থাকেন যে এই মুখের দুর্গন্ধ মেস হবে দাঁত মেজে ফলাইলে মুখের দুর্গন্ধ যদি কমে যায় ইত্যাদি ইত্যাদি তাও জিজ্ঞেসের মানুষের কাছে যে দুর্গন্ধ ওই দুর্গন্ধ তো নয় সম্মানিত দর্শক শ্রোতা একটু পরে এই আল্লাহ এবং আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানী টিভি বাংলার পক্ষ থেকে আমার পক্ষ থেকে সকল মুসলিম ভাইদের জানাচ্ছি আবু হুরাই রাজি আল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ বলেন কারো সম্পর্কে ধারণা করা থেকে দূরে থাকো কারণ ধারণা অধিকতর মিথ্যা হয়ে থাকে কারো কোনো দোষ অনুসন্ধান করো গোয়েন্দাগিরি করো না প্রলুদ্ধ করো না পরস্পর হিংসা কর পরস্পর শত্রুতা করো না অন্যের পিছনে লেগো না বরং আল্লাহর বান্দা হিসেবে পরস্পর ভাই ভাই হয়ে যাও সহি বুহারি অষ্টম খণ্ড শিষ্টাচার অধ্যায় অনুচ্ছেদ সাতান্ন আদিশ নম্বর ছ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 আলোচনা নিয়ে ফিরে এসেছি শেখ আব্দুরের নিকটে গিয়ে বলছেন আল্লাহ রসুল আমাকে একটা আমলের কথা বলেন যখন আমি আমলটা করব তখন আমি জানাতে যেতে পারবো এবাদতের জগতে শ্যামের তুলনায় কোনো ও ওমামা তুমি শ্যাম পালন করো এবাদতের জগতে শ্যামের দৃষ্টান্ত কোনো এবাদত নেই মানে পালন করে আল্লাহ তালাকে যত সন্তুষ্ট করা যায়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 যে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে সবচেয়ে প্রিয় হলো ওই কাজটা যেই কাজের মধ্যে পরিপূর্ণ ভাবে আল্লাহর একত্রবাদ বা তাও ছুটে উঠে এবং শের মুক্ত হয় তো দেখা যায় যে সলাতে আদায়ের সলাৎ আদায় করতেও একজন মানুষ কে লিপ্ত হয় যেমন সহি এসেছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন মানুষ সালাতে দাঁড়ায় দ্বারাই সলাপ টাকে খুব করে কেন মানুষ যেন মনে করে যে আল্লাহ তাহলে সলাৎ সবচেয়ে বড় আবাদত হওয়ার পরেও এ সলাত আদায় করতেও মানুষ লিপ্ত হয় অপরপক্ষে সিয়াম এটা এমন একটি আবাদত যেটি আসলে এটা অন্যান্য আবাদতের তুলনায় শেরক মুক্ত হয় এবং আল্লাহ রবাহ আলমিনের তহিদ বাবুল শুধু আল্লাহ রাবুল্লাহ আলমিনের উদ্বাহ আমার সালাত আদায় করার জন্য কিন্তু খাওয়া থেকে দূরে থাকতে হয় না সালাতের জন্য পানীয় থেকে দূরে থাকতে হয় না এবং শাহ থেকে ওই মুহূর্তের জন্য দূরে থাকতে হবে কিন্তু আগে পিছিয়ে আব্দুল বলছে যে আল্লা বললেন থেকে ঠেকে রেখেছি তুমি এর ব্যাপারে আমার সুপারিশ কবুল করো একে তুমি মাফ করো জানতে দাও তাহলে যে অন্যতের একটা আলাদা বৈশিষ্ট্য আছে খাওয়া পান করা থেকে দূরে থাকা ইফতার থেকে সাথে নিয়ে বৈশিষ্ট্যকে সাথে নে আমাদের এই পালন করা হয়। এই জান যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ দরওয়াজা ভিতরে একটি দরওয়াজা কারণ জান্নাতে অনেকগুলো দরওয়াজা আছে এ পর্যায়ে যেটা বিশেষভাবে উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে মমিন তাদের উপর যেহেতু রোজা ফরজ কাজে ফরজ রোজা রাখার ক্ষেত্রে রমজানের রোজা রাখার ক্ষেত্রে তো সকলেই সমান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 বর্ণনা এভাবে এসেছে যে রায় দরটা রয়েছে যখন সে পালনকারীর শেষ ব্যক্তি প্রবেশ করবে তখন এই দরজাটা বন্ধ করা হবে অন্য পোখারি মুসলিমের হাদিসে আছে যে অনেক যে দরজা আছে আটটা জানি ওই দরজা দিয়ে ঢুকে গেলে আর কেউ ঢুকতে পাবে না যেমন শুধুমাত্র স্যামের ব্যাপারেই বলেছেন যে শেষ ব্যক্তি যখন ঢুকে যাবে তখন উগলেখা বন্ধ করে দেওয়া হবে অনেক কিছু খোলা থাকে এমন একটা জিনিস যারা পালন করে আল্লা করে সাধারণত হজ লোক দেখানোর জন্য করা যেতে পারে কিন্তু ফুটে উঠে আল্লাহর আল্লাহ একটা জিনিস মনে রাখবেন আল্লাহ যেটা ফরস করেছেন তার মধ্যে এটা শুরু হবে সাহারি খাওয়ার মাধ্যমে তো সাহারি খাওয়া এটি একটি হলো শ্যামের গুরুত্বপূর্ণ বিষয় এটি কোন ফরজ ওয়াজিব নয় তবে আল্লাহ রসুল সাল আলী তিনি বলছেন তোমরা তোমরা সাহারি খাও এবং ইয়াহুদিদের বিরোধিতা করো কারণ তাদের স্বভাব হলো সাহারি না খেয়ে রোজা রাখা তাহলে আল্লাহ রাসুল সাল্লামের এই নির্দেশ থেকে আমরা একটা সন্ন্যত পাচ্ছি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 বা এই কারণে যদি নিয়ত বলে নিয়তটাই হলো মনের কাজ যেমন ভালোবাসাটা মনের কাজ যেমন কেউ যদি মুখে মুখে ভালোবাসা হলো না ভালোবাসাটা হলো মনের ব্যাপার নিয়ত হলো মনের ব্যাপার মনের সংকল্প রমাদান যখন ঢুকে গেল তখন ৩০টা। সিয়াম মানে এক মাস সিয়ামের নিয়তটা করে নিলে 30 বা 29 যেটাই হোক এক মাস করে নিলে যা আমি সিয়াম পালন করব তাহলে তো আর কোনো সমস্যাই সাহারি খেতে পারলো আর না পারলো যদি সারি ছুটেও যায় তো ও অসুবিধা আমি এখন জানতে चाहব শেখ আব্দুর রিসাক বিন ইসুফের কাছে সেহরের সময়টা কখন সাহর বলতে যদি টাইমটা কি যদি কিছু অপ্রাসঙ্গিক আলোচনা এসে থাকে জি ওখানে बस किस हादसे देखा जा सहबीगुण सहारी खा मस्जिदे पहुँचे दैरेक सलााद आदाय कर फरजे समय कदी से देखा गया दे है देखा जे शाहुण बोलिए सहारी थी सलाद शुरू हो साढ़ार एक समय अनुमाना जाए और क्या देखा गया है बेसु सही हादस एभवेगुण ओ रे सलाद आदाय मस्जिदे एर पर बासा एस बाड़ी जरा आदि के बोलिए खबर नहीं आसो फजर हो गल आजान समय ताड़ाड़ी खबर नहीं आसो यहीधिक हादीर सार्वमन थी अनुमाना जाए ठीक सहारी थे सलाद शुरू हार व्यवधान आठ दस मिनिट সময়ত দর্শক শ্রোতা আমরা ধারাবাহিক আলোচনায় আবার অন্য একটি সময়ে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব সেটা আপনার দেখবেন বলে আশা করছি আসসালাম আলাইকুম রাহমাত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 जकता तो दान अर्थ पल रायन बैंक छाचल्लिस SORT CODE CODE BIC जि टा पाठ मेल कर